তৌবা করা শর্ত তৌবা ছাড়া কোনোদিন কবিরা গুনা পাক মাফ করবেন না আর সাহাবা সাহাবান ওনারাও সর্বক্ষণ এবং আল্লা নামে কখনো সত্তর বার কখনো একশো বার এর চেয়েও বেশি আল্লাহর কাছে করতেন ক্ষমা চাইতেন সাহাবা এখরাম রেজানিম আজমাইন ওনাদের কোন অন্যায় হয়ে গেছে তখনই ওনারা তোবা করে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য ওনারা চেষ্টা করতেন এ বিষয়ে একটি কিসা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে সত্যিকার অর্থে আমরা যে তৌবা করি এই তোবা শুধু মুখে এটা বলা যে আমি তোবা করছি হে ইমানদার তুমি খালিস তৌবা করো এমন তৌবা করো যেই তৌবা তোমাকে পূর্বের সকল থেকে মুক্ত করে দিবে সেই তৌবাটি কেমন তৌবা হবে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 ধিকার দিয়েছে যে তুমি তো একটা অন্যায় কাজ করেছ সেই অন্যায় কাজ করার পরে আল্লাহ নবীলা গুনা ওই গুণাকে বলা হয় যে গুণা সম্পর্কে আল্লাহ নবী সাহা দুনিয়ায় কোন হাত এবং শাস্তি নির্ধারণ করেছেন তো যেহেতু জিনার শাস্তি সংসার জিনার শাস্তি মৃত্যুদণ্ড জিনার শাস্তি একশোটি বেতাঘাত এটা জানার পরে সেই মহিলা আল্লাহ নবীলামের কাছে সে জানে ইসলামী রাষ্ট্রের কাছে যদি আমি শিকার করি। তাহলে আমাকে আমাকে করা হবে। পাথর মারা হবে আমাকে মেরে ফেলে দেওয়া হবে জানার পরেও যেহেতু তার লক্ষ্য উদ্দেশ্য জান্নাত একজন মমিনের এই ধরনের কাম্যই হওয়া উচিত একজন মমিনের এরকম চেতনা থাকাই উচিত যে যেই চেতনা জান্নাতের দিকে নিয়ে যাবে তো এই সাহাবিয়া জানার পরেও সে আল্লা নবী সাসমের কাছে আমি জিনা করেছি আমি অন্যায় করেছি কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করে সেটা যত বড় অন্যায় হোক না কেন এবং সে অন্যায়টা যদি আল্লাহ পাক সেটাকে ঢাকিয়ে রাখে এবং সেটা যদি গোপন রেখে দেয় তাহলে ওই মানুষের উচিত গোপনভাবেই ভাবেই আল্লাহর কাছ থেকে ক্ষমাচে আল্লাহর কাছ থেকে মাফ করে নেওয়া কিন্তু অন্যায়টা কারো কাছে প্রকাশ করা হয়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 আল্লাহ নবী সাল সাল্লাম চাচ্ছিলেন তার উপর হাত কায়েম করতে এবং তার উপর সেই শাস্তিটা প্রয়োগ করতে তো যখন ওই নারী তার যখন বাচ্চা প্রসব হয়েছে বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে সে আবার নবী মোহাম্মদুর রসোল্লা সালসাল্লামের দরবারে এসছেন এবং বলেছেন যে আমি অন্যায় করেছি আমার উপর হাত কায়েম করো আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আরেকটু পরে বাচ্চা একটু বড় হোক বাচ্চা বড় হলে খাবার শিখলে তখন তুমি তাকে নিয়ে আসো অন্য রেবায়তে আছে যে ওই বাচ্চাটা যখনই বাড়তি কিছু খাবার শিখেছে ওই মহিলাটা দ্রুত করছে কেন আল্লাহর ভয় আল্লাহর ক্ষৌফ জাহান নামের ভয় যেন তাকে বাধ্য করছে বারবার যে এমন যেন না হয় যে আমায় শাস্তি পাওয়ার পূর্বেই হয়তো মারা গেলে আল্লাহর সামনে হয়তো আমি দায়ী হয়ে যাবো এই জন্য ওই মহিলাটা দেখুন আমার এই বাচ্চাটি তো এখন বাড়তি খাওয়ার শিখে গেছে আল্লাহ নবী সাল্লাম ওই বাচ্চার কেফালত একজন সাহাবিকে দিয়ে সাহাবু একরামদেরকে বললেন যে তোমরা এর উপর হাত কায়ম করো একে অর্ধেক মাটির নিচে পুঁতে রেখে বাকি অর্ধেকের উপর পাথর মেরে একে তোমরা হত্যা করে দাও যখন তাকে জানাত হে আল্লাহ নবী সালাম আপনি এর জানাজা জন্য দাঁড়িয়েছেন আর সে জিনা করেছে আল্লাহ আকবার আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে জিনা করেছে বটে এটা অন্যায় কাজ আর এটা কুল্লুবানী আদমা সে এমন তৌবা করেছে লাউ কুসিমাত যদি এর একটি তৌবা মদিনার সত্তর জন গুনাগারের মাঝে যদি বন্টন করে দেওয়া হয় লাওয়া লাম আল্লাহর মেহরবানিতে সত্তর জন সবার এবং ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে তার অর্থ হলে আমরা জানতে পারলাম যে যদি এভাবে সত্যিকার আল্লাহর তোবা করি তাহলে বড় বড় গুনা আল্লাহ পাক এমনভাবেই ক্ষমা করে দিবেন এখন যে জিনিসটা জানবো সেটা হলেই যে সগিরা গুণা ছোট গুণা এটা কিভাবে মাপ হবে তো প্রথম নাম্বার হলেই আমাদেরকে জানতে হবে সেটা হলেই যে এবাজতের মাধ্যমে সৎ আমলের মাধ্যমে আল্লাপাক বলেছেন দিনের দুই মাঝে এবং রাত্রের কিছু অংশ হয়ে যাওয়ার পর আকিম ইসলাত তোমরা সালাত কায়েম করো নামাজ পড়ো এর লাভ কি ইন্নাল হাসানাত ইন সয়াদ যে তুমি ভালো কাজ করলে সলাৎ করলে নামাজ পড়লে এই সালাত তোমাদের ইত্তাকুল্লাহা কুন। তুমি যেখানেই থাকো আল্লাহর ভয় করো সয়াত আর যখন তোমার দ্বারা কোন অন্যায় হয়ে যাবে এই অন্যায়ের পরে তুমি একটি ভালো কাজ করো এই ভালো কাজ তোমার সেই অন্যায়টাকে ধুয়ে ফেলে যখন কোনো মুসলমান বান্দা উজু করে উজু করার জন্য যখন সে তার হাত ধৌতো করে আল্লাহ ইসলাম বলেছেন যে হাত ধৌত করার সময় অজুর যে পানিটা টপকিতে থাকে পড়তে থাকে এই অজুর পানি পরার সাথে সাথে তার হাত দ্বারা যতগুলি গুনা হয়েছে যতগুলি গুণা চেহারার দ্বারা হয়েছে এ সকল সগিরা গুণা আল্লা পা ক্ষমা করে দিন ঠিক তেমনই ভাবে যখন সে হাত ধৌতো করে এবং পাও যখন ধোয় তখন হাত এবং পায়ের গুণা যেগুলি হয়েছে আল্লা পাকে মেহের বাড়িতে সবগুলি গুণা ঝরে যায় মাধ্যমেও গুণা ঝরে যায় তিন নম্বর যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে ফরজ নামাজের পরে সুবাহ আল্লাহ বার আলহামদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার কেউ যদি পরে তাহলে আল্লাহ বলেছেন গুফির আল্লাহ মা তাক পূর্বে যত সগিরা গুনা আছে এই এই করে আমিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 So if Jesus Christ peace be upon him, died for three days, who controls the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument De Ku Dr. Jakirt Shonge Alapi, Proti Shonivar, Rat Shari, Apuno Shamprochar, Shakal Sharre Notae Bangladesh, Peace TV Banglai. অসন্তুষ্ট পাপ কে পাপ বলে জানবো মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এ ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত মা পাপ আমি আব্দুল রাজাকিন বিন আব্বাস মুজফার বিনসিম আক্রমুজাম বিন আব্দাল ড আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের উপস্থাপনায় शुभ परिणती परी अनुष्ठान पिस বিরতির পূর্বে যে সহিরা গুনা যেগুলি আছে এগুলি সৎ এবং নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক সে গুনগুলিকে ক্ষমা করে দেন প্রথম নম্বরে বলেছি যে মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ পাক সহিরা গুনাকে করে দেন ঠিক তেমনিভাবে। ছলাতের জন্য নামাজের জন্য যখন মানুষ উজু করে সেই উজুর মাধ্যমে আল্লাহ পাক গুনা মাফ করে দেন এরপরে যেটা বলেছি সেটা হলেই আল্লাহ নবী সাসলাম বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজের পরে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এরপরে চৌঁত্রিশ বার আল্লাহ আকবার এরপরে লা ই আলাহ ইহু ওয়াহদাহ শরিক আল্লাহ আল্লা বলেছেন যে তার গুন সমুদ্রের আল্লাপাক আল্লাহ তাকে আল্লাহ পাক করে দেন তাহলে যেকোনো নেক কাজের মাধ্যমে সহিরা গুনা অটোমেটিক আল্লাহ পাক করে দেন এরপরে যেটা গুনা মাফ হওয়ার মাধ্যম আল্লাহ নবী সালাম বলেছেন যে হজ এবং ওমরার মাধ্যমে আল্লাহ পাক গুনা ক্ষমা করে দেন নবী মোহাম্ম বলেছেন মান হাজা আল্লাহ করে মাধ্যমে সকল ধরনের গুণা থেকে সে মুক্ত হতে পারে এই জন্য আমাদের চেষ্টা করতে হবে এই ধরনের নেক আমল করা যেন এই সকিরা গুনাগুলি আল্লাহাক অটোমেটিক আমাদের দ্বারা যেন আল্লাহাক ক্ষমা করে দেন আবু হুরাজ আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশো বার পড়বে যে ব্যক্তি দিনে এবং রাত্রে একশো বার এই তাজবি পড়বে সুবাহান্লাহি অহি আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে তার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় তারপরেও আল্লাহ পাক তাকে গুনা মাফ করে দেবেন তো এটা একটা সুন্দর তাজবি আল্লাহ নবী আসাল্লাম সকাল এবং সন্ধ্যায় আরো যেগুলি তাজবি পড়তেন এগুলি তাজবি আমাদের পড়া দরকার এবং এই ছোট্ট একটি তাজবি সুবহানি অমদিহি আমরা সবাই এটা উচ্চারণও করতে পারবো পড়তেও পারবো এবং আমাদের জন্য এটা সবার হবাদত করা একান্ত সহজ এই ছোট্ট একটি জিকির এই ছোট্ট একটি আমল যদি আমরা করতে পারি তাহলে এই আমলের বিনিময়ে আল্লাহ পাক আমাদের সকল গুণাকে মাফ করে দিবেন। এর এরপরেই যেটা গুণা মাফ হওয়ার যেটা বিষয় সেটা হলেই পাক আমাদেরকে যেরকম সালাতের মাধ্যমে গুণা মাফ করে দেন ঠিক তেমনই রোজার মাধ্যমে আল্লাহ পাক আমাদের গুনা ক্ষমা করে দেন আল্লাহ নবীসাম ইমানের অবস্থায় ওয়াহিসের আশায় আল্লাহ মা তাকিন আল্লাহ নবীসাম বলেছেন গফির আল্লাহ তাকে ক্ষমা করে দেওয়া হয় মা তাক মামিন তার পূর্বের যত গুনা হয়েছে রোজা রাখার কারণে সম পালন করার কারণে আল্লাহ পাক সকল গুণা ক্ষমা করে দেন ঠিক তেমনই ভাবে রোজা মাসে যারা কেয়াম করেন আল্লাহ নবীলাম তার সম্পর্কে রোজার মাসে কেয়াম করবে তাহাজদের সালাচাদাই করবে তারাবীর সালাচাদাই করবে আল্লাহ নবী ইসলাম বলছেন গুফির আল্লাহমা তাকাদ্দামা মিনজাম্বিহি এই কেয়ামের মাধ্যমে আল্লাহ পাক পূর্বের সকল গুণা মাফ করে দেন আর হাদিস সেটা হলে একটি মাধ্যমাফ করার একটা পথ যেগুলি পথ জানার পরে আমাদেরকে অবলম্বন করা দরকার এবং সকল সগিরা গুনা থেকে নিজেকে সম্পূর্ণ হাজি সাহেবেরা আরাফার মাঠে রোজা রাখবেন না কিন্তু যারা হাজি নন যারা হজ করছেন না অন্য লোক যারা আছেন জায়গায় আরাফার দিনে রোজা রাখবেন সেই দিন রোজা রাখলে এক বছরের আগের এবং এক বছরের পরের গুণা আল্লাপ করে দেন ঠিক তেমনই ভাবে আল্লাহ নবী সালাম আশুরার রোজা সম্পর্কে উনি বলেছেন যে মান সামা সে আশুরা যে ব্যক্তি আশুরা রোজা রাখল ওই ব্যক্তিকে আল্লাহ পাক এক বছরের পিছনে গুণা মাফ করে দেন তাহলে আল্লাহ নবী ইসালাম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 রোজা রাখেন ইহুদ এবং এই দিন আল্লাহর এই মহারমের দশ তারিখে সালামকে ফেরাউনের জুলুম থেকে নাজাদ দিয়েছেন তো এর জন্য সুক্রিয়াত আমরা আরাফার আমরা এই আশুরা রোজারা রাখি তো আল্লাহ নবী ইসলাম বলেছেন নাহানু আহাকুবি অর্থাৎ সত্যি যদি দশ তারিখে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 এবং শরীয়তের একটা হক সঠিক জিনিসও যখন তাদের সঙ্গে মিলে যায় আল্লাহ নবী সাহেলাম কোনো অন্য পথ অবলম্বন করে তাদের থেকে বিরোধিত করার চেষ্টা করেছেন তো এই আশুর আর রোজা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি এর সাথে নবম তারিখটাও মিলিয়ে নেব তো শূন্য তরিকা পদ্ধতি সেটা হলেই মহার্নমের দশ তারিখ রোজা রাখা এবং তার পূর্বে আর দিন নয় তারিখে নেওয়া অর্থাৎ এক দিন বা দুই মাধ্যমে এক বৎসরের করে আল্লাপাক এবং আরাফার এক দিনের মাধ্যমে দুই গুণা আল্লাপাক ক্ষমা করে দেন তাহলে এত সুন্দর একটি এবাদত যে এবাদতটা আমরা অনেকে জানিও না আমরা অনেকে বুঝিও না বুঝার কারণে সামান্য একটু কষ্ট শিকার না করে এই মৌসুমগুলি আমাদের হাত থেকে চলে যায় আমরা অনেকে বুঝতেও পারি না তো আল্লাহ নবীলাম বলেছেন ইজা আমিনু তুমি যখন জামাতের সাথে সলাৎ আদায় করবে জামাতের সাথে নামাজ আদায় করবে তো ইজা আমিনু ইমাম যখন আমিন বলবে তখন তুমিও আমিন বলো তো আমিন বলা শূন্য এটা বলতে হবে এর লাভ কি এর লাভ হলেই আল্লাহ নবী সালাম বলেছেন ফা যে ব্যক্তির আমিনের সঙ্গে যদি মিলে যায় আল্লাহ তালা এই আমিন বলার মাধ্যমে পূর্বের সকল গুণা পাক ক্ষমা করে দেন তাহলে ক্ষমা হওয়ার যতগুলি মাধ্যম আছে সেই মাধ্যম আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আল্লাহ রে বলছেন হে ইমানদার তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহ তসবি এবং তাহমিদ তোমরা বর্ণনা করো তাহলে সকাল সন্ধ্যার যে দোয়াগুলি আছে নবী মোহাম্মদুর রসোল্লা সাল সালামের থেকে যেগুলি আজগার আছে দোয়া আছে এগুলি আমরা পড়বো আল্লাহ নবী সাহে সালাম ফরজ রোজাও রাখতেন এর সাথে সাথে যেগুলি নফল রোজা উনি রেখেছেন এবং আমাদেরকে রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন যেমন সাপ্তাহিক রোজা আছে বৃহস্পতিবার রোজা রাখা এটাও সন্ন্যত এবং সোমবারের দিন রোজা রাখা এটা সন্ন্যত फिर जा रोजा अवस्था जान आल्ला फिर जाए ठीक तेम ही भाव मासिक जेटा रोजा आल्ला नबी साल प्रत्येक मास तरह চোদ্দ এবং পনেরো তারিখ চাঁদের হিসাব অনুযায়ী তেরো চোদ্দ পনেরো তারিখে উনি নফল ও রোজা রাখতেন সে এই নফল রোজা আমাদের রাখা দরকার ঠিক তেমনইভাবে আল্লা পাক যে সলাত আমাদেরকে ফরস করে দিয়েছেন এই সলাতের আগে এবং পরে কিছু সুন্নত আছে সেই সুন্নুতগুলিও আমাদের পড়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ নবী সালাম বলেছেন যে ব্যক্তি দিনে এবং রাত্রে বারো টাকা সুন্নুত নামাজ পড়বে আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাতে একটি বিশেষ ঘর তৈরি করবেন এবং সে বারো রাকাত কি কি জহরের পর্বে চার রাখাত জহরের পরে দুই রাখাত মাগরিবের পরে দুই রাখাত এশার পরে দুই রাকাত ফজরের পূর্বে দুই রাখাত এই হল প্রত্যেক দিন দৈনন্দিন নফল নামাজের রুটিন তো আমরা ফরসরা তো আদায় করব তার আগে এবং পরে যেগুলি শূন্য নামাজ আছে এগুলি আদায় করবো এবং ফরস শ্রম আর ফরস রোজা আদায় করব। এর সাথে সাথে সম্ভব হলে সাপ্তাহিক রোজা মাসিক রোজা এটা আদায় করব এবং সর্বদাই আল্লাহ এবং তাজবি আমাদের মুখে উচ্চারণ করবো আল্লাহ বলেছেন সবচাইতে হল সুবহান্লাহ আল্লাহ আকবার তো এটা যেকোনো সময় আমরা পড়তে পারি সুবহান আল্লাহ যেটা আমরা শুনেছি ফরজ নামাজের পরে পুল্ল আল্লাহ গুনা ক্ষমা করে দেন ঠিক তেমনই এটা পড়া সুন্নত প্রত্যেক সলাতে পরে এবং সকাল সন্ধ্যা পড়াশুন ঠিক তেমনইভাবে শোয়ার পূর্বেও এই তাসবিটি পড়াশুন তো তাজবি পড়ার মাধ্যমে আল্লাহর আল্লাহ বলেছেন যে ও আতবে হবে অন্যায়ের পরে একটা ভালো কাজ করতে হবে আস্তাহ এটা একটি ভালো কাজ আল্লাহর কাছে তো বা সুবাহ সুন্দর একটি কালামা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলি যদি পড়ে এবং আল্লাহকে যদি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তো এমনভাবে যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহ পাকের ইচ্ছাই ইনশা আল্লাহ আমাদের দ্বারা যদি গুণা হয়ে যায় গুণা হওয়াটাই স্বাভাবিক যেহেতু আমরা মানুষ গুণা হওয়ার পরে যদি কাবিরা হয় আল্লাহর কাছ থেকে সেটা তোবা করে ক্ষমা চেয়ে নিব আর এগুলি থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে আমল করতে হবে নেক আমল করতে হবে নেক আমলের মাধ্যমে পাক আমাদেরকে সমস্ত গুণা থেকে মুক্তি দিতে পারেন তো আমি সকল মুসলিম ভাইদেরকে যে বিষয়ে আহ্বান করব সেটা হলেই আমরা প্রত্যেকে নিজেকে এবং নিজের পরিবারকে এবং নিজের দেশকে সকল ধরনের পরস্পর এই গুণা থেকে দূরে থাকার আহ্বান জানাই মানুষদেরকে আহ্বান করি এবং সকল গুণা থেকে আল্লাহ মন কারণ আফুল ইমান যখনই কোনো অন্যায় কাজ দেখি সেটা হাত দিয়ে বাধা হবে জোবান দিয়ে বাধা হবে আর না পারলেও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 পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর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 কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো সালের মধ্যে যেখানে হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন অনুযায়ী আমেরিিকয় সবচেয়ে বেশি বৃদ্ধিপ আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারি